السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى أهله وصحابه أجمعين أما بعد شب ماني ته داشترق بندو دوره وقاته زي دیکھنه بشه عماده نوشتن دیکھسن شبهي كه شادر شوبه چهتنا تھی داشترق بندو عمره الله صنعه كورسلام امام عبو جافر التخابي رحمت الله علیه روشی تو بایان وعقیدت اهل السنة والجماع اهل السنة والجماع फरिए ग्रंथ व्याख्या कर उत्सव कथा द्वित आलोचना शुरू हो भूल पथे जरा आकीदार पथे अग्रसर आकिदा ग्रहण करके आलोचना कर उत्स ग्रहण पद्धति अवलम्बन पदभ्रस्टे इमाम गुरुत्न एक कथा कित मध्य छत्तीस नम्बर फैकर जी उल्लेख कर इच्छा करा है पवार एवं গোড়া দাবি দৌড়াবে এমন অবস্থায় যাবে অর্থাৎ আল্লাহ তালার যে যতটুকু যথেষ্ট জ্ঞান দিয়েছেন বুঝ দিয়েছেন সেটা যথেষ্ট মনে করবে না বরং অন্যান্য ধর্মে বা অন্যান্য জিনিসের ভিতরে ঝগড়া করে কিছু নেওয়ার চিন্তা ভাবনা করবে ফাহে মাহু হাজবাহু মুরামাহু হাজুদ তার এই অন্য কিছু জানার প্রবণতা বা অন্যদের থেকে জ্ঞান জ্ঞান এটা কি করবে তাকে তাহিদ খালেস তাহিদ বিশুদ্ধ তাহিদ নেয়া থেকে দূরে রাখবে এবং মা রেফাত স্বচ্ছ মা রেফাত আল্লাহর স্বচ্ছ জ্ঞান অর্জনে তাকে বাধা দিবে অসাহ ইমান এবং ইমান থেকে তাকে দূরে রাখবে এখানে গুরুত্বপূর্ণ যে জিনিসটি সেটা হচ্ছে বলেছেন এই জন্য যে ব্যাপারে তোমার জ্ঞান নেই সে ব্যাপারে তুমি অগ্রণী হয়েও না সে ব্যাপারে অগ্রসর হয়েও না चोर जिज्ञासा तो बोझा गलान नग्रसर हार्ग नहीं ज्ञान कथा हम जेटा आल्ला रसुल ज्ञान उत्साह ज्ञान एर ब জ্ঞান হিসেবে ধর্তব্য নয় আঁকি দেওয়ার ক্ষেত্রে সেই বিষয়গুলো যদি আমরা নিয়ে আসি তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব কারণ এর ভাবে আমাদের যে জ্ঞানের কথা মুখ দিয়ে বলা হয় কান দিয়ে শোনা হয় এবং আমাদের চোখ দিয়ে দেখা হয় এবং সেটা অন্তর দিয়ে উপলব্ধি করা হয় বলছেন আল্লাহ তারা বলছেন কুল উলাইকা কান আনুমাস উল্ তুমি কোথেকে জ্ঞান নিলে আর কোথেকে শুনলে কোথেকে কোনটা দেখে নিলে কি বুঝলে এসবই তোমাকে জিজ্ঞাসা করা হবে সে প্রত্যেকটি মানুষ উচিত তার উৎসের যে উৎস আকিদের যে উৎসব তাতে সীমাবদ্ধ থাকা আল্লাহ মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহ সম্পর্কে না জেনে ঝগড়া করে আল্লাহ সম্পর্কে না জেনে জ্ঞান না জেনে ঝগড়া করে আল্লাহ সম্পর্কে আল্লাহ ব্যাপারে না জেনে ঝগড়া করে নিম্মারিদ তারা বিভিন্ন পদ सीमा लंघनकारी शयतान अनुसरण चले शयतान अनुसरण चले एरा ना जिन्हे कथा बल अर्थ हेच्चे আল্লাহ করেছে শানের অনুসরণ করে শয়তান তার মানের ভিতরে ঢুকিয়ে দিয়েছে এই জাতীয় জিনিসগুলো যখন আসবে তখন মনে করতে হবে যে শয়তান তার ভিতরে বাসা বেঁধেছে ওই এত বড় কুল্লা শনিম মারিদ এরপর আল্লাহ তালা বলছেন কুতিবা আন্না कारण्त जिडाल मध्य ना जाए झगड़े रसुल मेरे ने प्रस्तुति आल्ला পথ থেকে করার জন্য তারা এগুলি করে থাকে তার মাথা বক্র করে তার বক্ষ গিরিবা বক্ষ বাঁকা করে সে বলে থাকে না সোনার ভান করে অহংকার করে সেটা করে থাকে আল্লাহ বলছেন লাহুফি সে দুনিয়াতে অপমানিত ওই ব্যক্তি হবে যে ব্যক্তি বিনা যে দেলে কোন ঝগড়া ব্যতীত ইমান আনবে ঝগড়া ব্যতীত ঝগড়া করে করে তা সে মনে করেছে হয়তো সে মনে করছে ঝগড়া করতে করতে ইমান তার পোক্ত হবে না কখনো নয় এই জাতীয় ঝগড়া যারা করবে তারা কখনো ইমানদারি হতে পারবে না বরং হুদা বেগাই হুদাম ওই ব্যক্তির চেয়ে কে বেশি পদ যে ব্যক্তি আহ আল্লাহ যে হেদায় দেননি সেটা গ্রহণ করতে সেটার অনুসরণ করে চলে আল্লাহ তালা যে হেদায়ত দেননি সেটার আল্লা তালা বলছেন যে ওমান আদালয়ে পদভ্রষ্ট আর কেউ হতে পারে না এরপর আল্লাহ বলছেন আল্লাহাদেম এরা পদ ভ্রষ্ট এরা জোয়ালেম নিজেকে নির্বত্যাচার করেছে এরা সঠিক স্থানে তার সম স্থান জুলুম হচ্ছে কোন কিছুকে তার স্থানে জুলুম তারা যেহেতু অন্য জায়গায় চলে গেছে সেই জন্য তারা জুলুম করেছে এই জন্য এরা কোনদিন সঠিক পথ পাবে না আল্লাহ তালীন বলছে ইনলাই ইহ কৌম জালেমিন এই জলেমদের জলেমদেরকে আল্লাহ কখনো সঠিক পথ দেন না হেদায়ত দেন না তাহলে বোঝা গেল যে আমাদের হেদায়েত পেতে হলে এই অন্য জায়গায় এলম খুঁজবে না এলেম খুঁজতে হবে কোরআন এবং সুন্না যেখানে সহি নস আছে সহি বিশুদ্ধ নস বিশুদ্ধ নসের অনুসরণ করে চলতে হবে সেটা হচ্ছে আমাদের আমাদের হেদায়তের আধার সেখান থেকে হেদায়ত নিতে হবে কোরআনকারীমী আল্লাহতালা বলেছেন যারা যারা বিভিন্ন প্রশ্ন বিভিন্ন রকম সন্দেহ করে থাকে তাদের সম্পর্কে বলেছেন ই এত্তা বেড়ে ইল্লাহ তারা তো শুধু অনুমান নির্ভর করে চলে অর্থাৎ অনুমান কখনো অনুমান কখনো হেদায়তের আধার নয় হেদাযেতের আধার হচ্ছে হেদায়তের একমাত্র উৎস হচ্ছে চোখ বন্ধ করছে বা কাউকে দেখছে স্বপ্ন দেখছে এই জাতীয় জিনিসগুলো অনুমান নির্ভর জিনিস এগুলিতে কখনো এগুলি হেদায়তের আধার নয় এগুলি হেদায়তের উৎস নয় এবং এগুলো প্রাপ্ত হয় না এই আল্লাহ বলছেন ইত্তে বেউনাই ইন্যা তারা তো অনুসরণ করে থাকে অনুমানের অমাতাহ আর অনুসরণ করে মন যা চা তা মন যা চায় তা অনুসরণ করে থাকে সে ডা পক্ষে তার কথা না মন যা চায় তা সে অনুসরণ করে এটা হচ্ছে ওলাকাত এর ফল আল্লাহ বলছেন এদের সুরেন নাজমের তেইশ নম্বর আয়ত্তি তাহলে এরফর আল্লাহ তালা বলছেন ওলাকাদ জা আহমের রবিহুলা তারা কিভাবে তাদের মনের অনুসরণ করে প্রবৃত্তির অনুসরণ করে চলছে অথচ এবং তার অনুমান অনুসরণ করে চলছে অথচ তাদের কাছে এসেছে মির রবি হুদ্দা তাদের রবের পক্ষতে হেদায়ত হেদায়ত হচ্ছে তার ব্যাখ্যা তার হচ্ছে হেদায়ত এর বাইরে তারা অনুসরণ করে চলে নিজেদের ইচ্ছা মন নীতি মন পথ এবং তারা তাদের বা বার্তা বা তাদের যা মনে চায় তাই করে এবং তাদের অনুমান নির্ভর হয়ে চলে এর থেকে কখনো তারা হেদায়ত পাবে না আমাদের ইমা অবজাফর তহবির রহমতুল্লাহ রাজ কথাটি বলেছেন অর্থে হচ্ছে এটা যে হেদায়ত দিতে হলে কোরআন সুন্নকে অনুসরণ করে চলতে হবে এর বাইরে অন্য যে সমস্ত উৎস তারা অনুসরণ করে াম বলেছেন আবু মামিলেন রসুল্লাহাম বলেছেন হুদা হুদান যখনই কোনো মানুষকে ঝগড়া নিবেচিত করা হয়েছে বিবাদ বাদ বিবাদ ধর্ম নিয়ে করেছে। বাদ তারা পথ থেকে দূরে সরে গেছে সঠিক পথ থেকে এটারও সুল্লাহ হাদিস এর ফলে সুল্লাহ সাল্লাহিসাল্লাম আয়াতলাবাদ করলেন মা দরা বহুলকা ইল্লা জেদালা বালহুম কৌমুন খাসিমুন এরা ঝগড়াটে কম এরা ঈসা আলাহিসামকে শুধুমাত্র উদাহরণ হিসাবে পেশ করছে এর অর্থ হচ্ছেই রসুল্লাহ সাল্লাহিসামের সাথে আসে এরা ঝগড়া করলো কারা ইয়ে নাসার আসে ঝগড়া করল ইসা এই ছিল এই ছিল এই ছিল এই ছিল রসুল্লাহ সাল্লা বললেন ইসা একজন নবী ছিলেন তিনি আল্লাহ তালা তাকে নিদর্শন হিসেবে দিয়েছেন যে বিনা পিতায় জন্মগ্রহণ করে নিদর্শন হিসেবে দেখিয়েছেন যে আল্লাহ সব করতে পারেন তিনি একজন নবী ছিলেন আর কিছু নয় কিন্তু তারা ঝগড়া করলো তারা বিভিন্ন রকমের ঝগড়া নিয়ে আসতো তখন লাল করলেন যে মা দারতের নীতিও আলাদা নীতিও আলাদা কখনো মোনাজারা দিয়ে কখনো সত্য প্রতিষ্ঠা করা জিনিস নয় মোনাজারা শেষ পর্যন্ত কেউ হাঁটতে চায় না কেউ হেদায়ত নিতে চায় না হেদায়ত নিতে চাই লাল শুধুমাত্র হেদায়ত দিত রসুল্লাহ সালাম বলেছেন যে মা দল্লাহ কমন যে যাদের যাদেরকে ঝগড়া দিয়েছে ঝগড়া তাদের মধ্যে প্রসার লাভ করেছে মোনাজার মুবাহাসা এরাই ওই জাতির পথ ভ্রষ্ট হয়েছে সঠিক পথ থেকে দূরে সরে গেছে ইমাম তিরমি হাদিসে বর্ণনা করেছেন অনুরূপে হাদিসে সরসালাম বলেছেন আশার বর্ণনা করেন তিনি বলেছেন আব ইহ আল আহাদুল হাসিম আব গাজার আল্লাহর কাছে সবচেয়ে খারাপ লোক হচ্ছে আল আল খাসেব যারা ঝগড়াটে এবং ভীষণ ঝগড়াটে এরা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্টতম লোক সবচেয়ে আল্লাহর কাছে ঘৃণীত লোক কেন কারণ তারা ঝগড়াতে কখর এরা ঝগড়া যে করে ঝগড়া প্রিয় মানুষ কখনো চায় না ঝগড়াতে হেরে যাক সে হেরে যেতে চায় না झगड़ा झगड़ा पक्ष झगड़ा देखें कठीक पथी ग्रहण कर प्रयोजन हेदायत पे हेदायत उत्साह हेदायत ने ना तगड़ा दिए हेदायतम निषेध करते हैं जो क्यों जिन केदायत लाभ हमारे हेदायत लाभ हम बर हेदायत नीते हम अवश्य আল্লাহ রসুলের যে বলেছেন সেটার কাছে আমি নিজেকে সমর্পণ করে নিলাম আমি আমার বুঝকে এর বাইরে অতিরিক্ত বাড়তি দেব না যে আমি আরো বেশি বুঝি এরকম কোনো কথা বলবো না আমি অবশ্যই নির্ধারণ যে আমি যা বুঝেছি এটা আল্লাহ রসুলের আল্লা বুঝ অনুসার করতে হবে এর বাইরে কাটা এটা নিবো না এটাই হচ্ছে নিয়ম সহি বিশ্বাসরূপ থাকতে হলো এটাই নিয়ম এই যে ব্যক্তি এই এই নীতি অবলম্বন করবে না তার তাহিদের মধ্যে নকশ আসবে তাহিদের মধ্যে ত্রুটি আসবে তাহ শুদ্ধ হবে না তার মত অনুসারে সে চলবে তার প্রবৃত্তি অনুসারে চলবে অথবা এমন লোকের অনুসরণ করে চলবে যাকে আল্লাহ এবং তার রসুল কখনো অনুসরণ করার অনুমতি দেননি এরকম পদভ লোকদের অনুসরণ করে চলবে কোরআন এক আপনি কি তাদের তাকে দেখেননি যে ব্যক্তি তার ইলাহ নিয়েছে তার প্রবৃত্তিকে অর্থাৎ প্রবৃত্তি যা চায় সেটা অনুসারে চলে এই হিসাবে সে প্রবৃতিকে ইলা বানিয়ে নিয়েছে প্রবৃতিকে মাবুদ বানিয়ে নিয়েছে প্রবৃত্তির বাজ করে প্রবৃত্তি দাসত্ব সে করে সুতরাং এই জাতীয় মানুষ যারা প্রবৃতি দাসত্ব করে তারাই কিন্তু আবানী রহমতুল্লাহ ছাত্র ছিলেন তিনি বলছেন একটি তার কবিতার মধ্যে তিনি বললেন আমি দেখতে পাইলাম যে গুনা এটা অন্তর অন্তর্কে মৃত করে দেয় সহ্য করে নেয় বিপরীত হচ্ছে যে গুণা যদি ছেড়ে দিতে পারে অন্তরের জন্য সেটা হচ্ছে অন্তরের জন্য জীবন নিয়ে আসবে সেটা ওয়াক আর অন্তরের বিরোধিতা করাটা হচ্ছে একটা মানুষের জন্য উচিত এবং সেটা তার জন্য কল্যাণকর তারপর তিনি গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন কবিতার মধ্যে ওহাল আল্ল্যাল মুলুক দিন নষ্ট করে অনেক সময় ও আহবাহসু খারাপ আলেমরা সু আলমসু সু বলা খারাপ আলেমরা নষ্ট করে ও রুবানুহা এবং দরবেশরা যারা দিন সম্পর্কে জানানো হচ্ছে আবাদত করে বেড়াচ্ছে यह तीन श्रेणी लोकर सब समय दिन नष्ट करें कारण त প্রথমত রাষ্ট্রপ্রধান যারা তারা হাওয়ার অনুসরণ করে চলে মোতাকাব্যের অহংকারী হয় তারা কখনো তাদের রাজনীতি দিয়ে তারা মানসিক ক্ষতিগ্রস্ত করে এরা অগ্রণী অগ্রণী ভূমিকা পালন করতে চায় নিজেরা সবকিছু তাদের কথা দিয়ে চালিয়ে দিতে চায় কোরআন দিয়ে সুন্নার উপরে তাদের কথা চালিয়ে দিতে চায় এরা দিনকে নষ্ট করে দ্বিতীয় দিনে যারা নষ্ট করে আহবার সু যারা শরীয়তে নীতির বাইরে চলে যায় তাদের মত মত দিয়ে কেয়াজ দিয়ে এবং ফাহাস কেয়াজ দিয়ে যে গ্রহণযোগ্য নয় এবং আল্লাহর হালালকে হারাম করে হারামকে হালাল করে এবং কখনো কখনো যে আল্লাহ গ্রহণ যে জিনিস আল্লাহতালা কখনো আল্লাহতালা কখনো সেটাকে ধর্তব্য করে নেয় সেটাকে ধরে নেয় আর যেটা আল্লাহ ধরেছেন সেটাকে বাদ দিয়ে দেয় এরকম কাজ যারা করে সে কাজ আলেম সু যারা যারা নীতি যাদের উদ্দেশ্য খারাপ যারা তাদের উদ্দেশ্য খারাপ এই আলেমরা তেমনি তেমনিভাবে দিনকে নষ্ট করে অনুপ ভাবে আরেকজন আরেক গোষ্ঠী দিনকে নষ্ট করে তারা জুহাল মতো সোয়েফা তারা নষ্ট করে কি না বুঝে সেটা করে থাকে আল্লাহ তালার ইমান এবং শরীয়তের মধ্যে তারা বলে থাকে আল্লাহ এটা করলো কোনো ঐটা করল কোনো এই জাতীয় জিনিসগুলো তারা বলে থাকে এবং তাদের এর বিপরে তারা গ্রহণ করে তাদের অজ খেয়াল স্বপ্ন কি কাশফ মুকাশা এই জাতীয় জিনিসগুলো তারা গ্রহণ করে যার সাথে কোরআন এবং সুনার কোনো সম্পর্ক নেই আকিদার কোনো সম্পর্ক নেই তারা মূল উৎস মনে করে থাকে এই জাতীয় জিনিসগুলো भर्ती भो, रही से तसाउफर कितब सर एहियाुद्दीन मध्य গাজালী এই জাতীয় অনেকগুলি কথা বলেছেন এই এই ইমাম আল্লাহ তাকে রহমত করুন কারণ তিনি শেষ বয়সে তহবা করেছিলেন এবং ইমানের দিকে কিন্তু তার যে সমস্ত গ্রন্থ লিখেছেন সেগুলোতে এই পরিপূর্ণ তারা যে সমস্ত যারা লিখেছে বই লিখেছে তারাও এই পথ পথে চলেছে কারণ মত খারাপ গ্রহণ করেছে তারা কোরআন সুন্নাভিত্তিক সহি পথ অনুসরণ করে চলেনি বরং তারা খারাপ পথে চলেছে এটা এই কারণে হয়েছে যে তিনটি বলেছে ইমাম যেটা বলেছেন যে তিনটি কারণে मानुष पदभार दिखाई तीन टन एक बदशा पदभा को खराब आलम पदभा को जहेल मानुष के दिन के परिवर्तन कर सर आसते हमें अवश्य आल्लासूर जतटुक दिए अतटुक बुझे एर मध्य सीम थे यार मध्य काना बहरे बुझारूज नहीं बुजबो আল্লাহ রসুলের বুঝের বাইরে নতুন করে বুঝার আমার কোনায়ত প্রাপ্ত হতে পারবে এর বাইরে যারা বেশি বুঝতে চেষ্টা করবে তারা কি করবে অনেক সময় দেখা যায় যারা বেশি চেষ্টা করে আহল কালাম বা কালাম শাস্ত্রবিদ এরা সাধারণ আহ সুন্ন জামা যারা সোহি সুন অনুসারে চলে তাদেরকে বলা হয় হাসবি তাদেরকে বলা হয় তাদেরকে বলা হয় এরা বুঝে না এরা সাধারণ মানুষ এরা সাধারণ আম আমি বিভিন্ন নাম দিয়ে থাকে না সাধারণ মানুষরা যারা করেন এবং তারা আছে কিন্তু যারা এই যেহেতু কালাম শস্ত্রবি কালাম কালাম অনুসারে তথাকথিত যারা শস্ত্র অনুসরণ করে অর্থাৎ গ্রীক দর্শন অনুসরণ করে অথবা তারা দর্শন অনুসরণ করে তারা সবাই পথ ভ্রষ্টময় পথের দিকে রওয়ানা হচ্ছে সেই পথে যারা যাবে সেখান থেকে ফিরে আসা তাদের জন্য কঠিন হয়ে পড়ে যেমন আমাদের ইমাম এরপরে এই বিষয়গুলো আলোচনা করেছেন আসলে সহি ইমান যদি থাকতে হয় কারো ইমান যদি ঠিক রাখতে হয় তাহলে অবশ্যই এই তিনটি জিনিসের বাইরে যেতে পারবেন অর্থাৎ তাকে অবশ্যই যে জিনিস আলেম আল্লাহ দেননি সেই জিনিসে আলেম নেওয়ার চেষ্টা করা যাবে না যেমন আল্লাহ তালা বলেছেন তিনি আর কি বলে দেননি আল্লাহ নাম এবং গুণের বিভিন্ন করেছেন সেটার অর্থ আমরা জানি কিন্তু সে ধরনটা তিনি বর্ণনা করেননি সে বর্ণনা ধরন আছে কিন্তু আমরা বর্ণনা করেনি যেহেতু সেটার মধ্যে আমার সীমাবদ্ধ থাকবো যে সেটা জানতে চেষ্টা করবো না এর মধ্যে আমাদের যদি থাকে তাহলে অবশ্যই আমরা সঠিক পথে চলতে পারবো আর তিন নম্বর হচ্ছে যে আমরা যে এখানে আমাদের বুঝ যেটা আসছে বুঝটাকে বাড়িয়ে নিয়ে আরো কিছু এগিয়ে নিয়ে আরো কিছু বুঝার চেষ্টা করবো না বরং আল্লাহ রসুল যতটুকু দিয়েছেন ততটুকু মধ্যে সীমাবদ্ধ থাকবো এর মধ্যে হেদায়ত নসিব হবে এর বাইরে যারা যাবে তার নিজেদেরকে দুনিয়াতে বড় বড় আলেম বা বড় বড় জ্ঞানী বড় বড় দার্শনিক বড় বড় বুদ্ধিজীবী বিভিন্ন দামে পরিচিতি পেতে পারেন কিন্তু এরা আল্লাহ এবং রাসুলের কাছে কোন মূল্য নাই কিছু গ্রহণ করা যাবে না গ্রহণ করলে সেটা পদ্যস্তার মধ্যে নিয়ে যাবে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দান করুন এবং আমাদেরকে এবং ভিতরে থাকা দান আমাদের স্বল্পে সালাহিনী নীতি অনুসরণে তহিদ দান করুন বিশেষ করে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ ইমাম আবু ইউসুফ এবং করতেন ইমাম আকিদার কথা বলেছেন এবং যে পথে সহি আকিদার লোকেরা সবসময় চলে গেছেন এবং সাহাবা সালবেস আলহিন এদের যে পথে চলেছেন সেই পথে আমাদেরকে চলাত করুন আলমিনাম আলাইকুম রহমতুল্লাহ